বিভিন্ন একজন করে আনবেন এক একটা মানুষের কাজ করবে সে যেন অবিলম্বে কারণ সবাব যত বেশি লেখা হবে ততই বেশি সুখী হবে সব যত কম হবে ততই সে দুঃখী হবে সত্য হল করতে হবে নিয়ম মোটামিক করতে হবে নিয়ম ছাড়া কোনটা শর্ত এক নম্বর সত্য হইল আমল করলে বলা ইমান থাকতে হবে দুই নম্বর হলো হইল আমলটা করতে হবে তিন নম্বর সত্য হইল আমলটা সবই নিয়া অন্তরে আমরা তাদের একটা সহাবের কাজ করার সাথে সাথে দশটা সবাব তারা আমল নামে লেখে দেবে আমাদের বর্তমান দুনিয়ায় যারা যারা নোমল করেন তাদের বহু এমন আছেন যারা ন্যায় করেন কিন্তু অন্তরে ইমান নাই আপনাদের কাছে হয়তো প্রথম প্রথম কথাটা আশ্চর্য লাগবে যে অন্তরে ইমান নাই অত করেছেন যারা ইমান করেন না যে কারণে সোনার জীবন ধর করেন একটা সরাবো আমল নামালেখা হয় লাখ লাখ কোটি কোটি মানুষ এমন আছেন যারা ইমান অন্তরে আছে নবীত তরী আমল করেন কিন্তু আমল করেন না আমল না করার কারণে তার আমল নামায় সব লেখা হয় না কামল করা নবিতামতে কামল করা সহি নিয়তে নেই ইমান বলা হয় আল্লাহ তকর আলামিনকে বিশ্বাস করার নাম এক কথায় বিশ্বাস করার নাম আল্লাহকে বিশ্বাস করার মর্ম হইল আল্লাহ তারা এই কথাটা বিশ্বাস করেন না সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম কিমা আমি খুব সহজ সরল ভাষায় বলে দিয়েছি পিসপাড়া কুরআ আল্লাহ যা কিছু বলেছেন সবগুলিকে সত্য বিশ্বাস করার নাম বর্তমান দুনিয়াতে অনেক মানুষ এমন আছে বৌদ্ধাও এবাদত বন্দীগী করে কাতিয়ানিরাও এবাদত বন্দী করে কিন্তু এরা কোরআনের সত্যতা সত্য বলে বিশ্বাস করে না পুরানের যে সমস্ত করে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করে না খ্রিস্টান কিন্তু রলম্বীদের ন্যাক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য কেন না কারণ একটা কথা মোহাম্মদ রসুল্লাহ এই কথায় তাদের বিশ্বাস নাই এই কারণে তাদের নেক আমলের কোন দাম আল্লাহর কাছে নাই কিন্তু কুরআনের আরেকটা আয়াত ওই আয়াতটা কাদি আনিরা বিশ্বাস করে না চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহানের চল্লিশ নম্বর আয়াতে সর্বশেষ নবী বলেছেন বিশ্বাস করে কিন্তু হজরতামী কি সেই কথা করিয়া দেবেন হইল হ্যাঁ ইহুদিরা মোহাম্মদ রসুরল্লাহ অস্বাস করিয়া দেবা খ্রিস্টানেরা মোহাম্মদ রসুরল্লাহ অবিশ্বাস করিয়া দেবা কাদিয়ানিরা করে, কারণ ইমান সব লেখা হওয়ার জন্য আমল প্রথম নম্বর সাত হলে ইমান থাকতে হবে যার ইমান নাই তারা মুসলমান বহু মানুষ আছে যারা নেক আমল করে কিন্তু ইমান নাই এই কারণে তাদের নেল নান কেন্দ্রের ফিরি তা লেখে না নিয়ম মুসলমান আছে লাখ লাখ মুসলমান একজন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি আমরা পরকার বিশ্বাস করি আল্লাহ আসলে এরা ইমানদার নয় আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে এই নয় এরা তারা যারা মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও যারা আল্লাহকে বিশ্বাস করার দাবি করা সত্ত্বেও যারা মোহাম্মদুল্লাহ বিশ্বাসের দাবি করা সত্ত্বেও আল্লাহর কোরআনের কোন কথা কে অবিশ্বাস করে নীর তরিকাকে অবাস্তব মনে করে আপনাদের কি মনে হয় তাদের ই মানাতে আমি ওই কথাটা বুঝাইটার জন্য উদাহরণ এইভাবে দিয়ে থাকি আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু কেউ বিশ্বাস করে না বলে আমি আল্লাহ বিশ্বাস করি এটা ইমান নয় এটা বিশ্বাস নয় এটা মস্কাই বর্তমান সমাজে অনেক মানুষ এইরকম আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলমান তারা বিশ্বাস করে না এই জন্য নারী পুরুষের মধ্যকার পর তাকে বাধ্যতামূলক বিধান করে দিয়েছে মুসলমানের নারী পুরুষের হয় তাহলে তাদের মধ্যে চিরতরে হারাও তেমন নারী পুরুষকে বলে বেগানা আর যাদের মধ্যকার বিবাহ বন্ধন হারান নয় যাদের মধ্যে বিয়া হইতে পারে তাদেরকে বলে বেগানা বিয়া চিরতরে হার আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়া চিরতরে হারাও কখনো হইতে পারে না আপন মামার সাথে আপন ভাগিনীর বিয়া চিরতরে হারাও চাচার সাথে আপন বাকিজির বিয়া চিরা কট করা হইতে পারে না তাদের সম্পর্ক বোনের পর্দা বরজ নয় মেয়ের সাথে বাবার পর্দা খরচ নয় আপন লীর পর্দা খরচ নয় আপন চাচার সাথে আপন বাতিজির বিয় তারা বেড়ানা বড় ভাই মারা গেলে দেবরের সাথে বিয়া হইতে পারে নাকি বেড়ানা সম্পর্ক বেড়ানা বড় বোন এটা পুরুষের চরিত্র আর নারীদের সচিত্র রক্ষা করার সর্বপ্রধান ব্যবস্থা যে সমাজের নারী পুরুষের মধ্যে পর্দা আছে বেড়ানা পুরুষের মধ্যে পর্দা আছে এই সমাজের পুরুষের চরিত্র নষ্ট হইতে পারে না এই সমাজের নারীদের কুরা মুসলমান নারী পুরুষের জন্য করে দিলেন কেন পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব রক্ষা করাতে আল্লাহর এই বিধানটাকে কি বর্তমান সমাজে যারা যারা মুসলমান দাবি করে সবাই কি সঠিক মনে করে ইমান নাই তার নামাজের কোন দাম নাই আমল নামা এলাকা হবে না তার রোজার কোন দাম নাই তার হজের কোনো দাম নাই তার জাকাতের কোনো দাম নাই তার কোরআন তেলাবাতের কোন দাম নাই তার কোন দাম নেই আল্লাহ কুরানে পর্দার কথা বলেছেন পর্দার বিধান সত্য কিনা বাস্তব কিনা দরকারি কিনা বিশ্বাস করলে ইমানদার বিশ্বাস না করলে বেইমান দিয়েছেন সুদার কারবার হাম সুদর কারবার